আবহাড়েরা রজেলাহ তালাহ হতে বর্ণিত নাবিসাল্লিয়াম বলেছেন তোমাদের কারো খাদিম যখন তার খাবার নিয়ে আসে তখন তাকে যদি সে সাথে না বসায় তাহলে সে যেন তাকে এক লোকমা বা দু লোকমা খাবার দেয় কেননা সে তার গরম ও কষ্ট সহ্য করেছে